তবে বেশি সম্পদ হলে এটা ক্ষতিকর এমন পরিমাণ সম্পদ হইতে হবে যে পরিমাণ সম্পদ দ্বারা মানুষের কাছে হাত না হয় যেন নিজে নিজে আল্লাহ দিন পালন করার জন্য যেই পরিমাণ সম্পদ লাগে ওই পরিমান সম্পদ হলো আল্লাহিসের কাছে বললাম আমার এত বিশাল পরিমান ঋণ হয়ে গেছে যে ঋণ আমি আদায় করার মতো আমার সামর্থ্য নাই পাহাড় পরিমাণ ঋণ হলেও সেই ঋণটা আদায় করার আল্লাহ ব্যবস্থা করে দিবেন সোহান সেই দোয়াটা হলো আল্লাহ থেকে হালাল উপার্জনের উপরে আমাকে যথেষ্ট করে দাও ওয়া অগ্নি বিপদ লিকাম আমাকে এমন পরিমাণ দনাড্য তো দাও এমন পরিমাণ সম্পদ দাও যাতে আমি এই দোয়া করার জন্য স্বয়ং নবী সালাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হুদা আল্লাহ আমি আপনার কাছে চারটা জিনিস আমি আপনার কাছে সৎ আপনার কাছে চাই অবাব মুক্ততা এই চারটা জিনিসের জন্য নবী সাল্লা ইসলাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন জমজমের পানি পান করার সময় দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় জমজমের পানি গুলোকে আল্লাপাক মুবারক বানাই দিচ্ছেন বরফতময় পানি আল্লাহ রসুল সময় যে দোয়া করবো আল্লাহ সেই দোয়া কবুল করবেন সোহান আল্লাহ আব্দুল্লাহ আব্বাস রাত আল্লাহ যখন জমজমের পানি পান করতেন আল্লাহ রব আলিনের কাছে তিনটা দোয়া করতেন তিনি বলতেন আল্লাহা আল্লাহ ইন্নি আস আলুকা এল মান্না ফেয়া হে আল্লাহ আমি আপনার কাছে এমন জ্ঞান চাই এমন এলিম চাই যে হবে উপকারী जे जे बस्ता है बस्ता है कि दो दुनिया दें प्रशस्त कर दें जो रकम रोग बेहदी रबीन सक रोग बेहदी सेफा दान कर एक मानसर जोकारी ज्ञान था একজন মানুষের যদি প্রন সম্পদ না থাকলে আজকে মাদ্রাসার জন্য দিতেন কেমনে টাকা দিতে পারতেন আর টাকা না দিতে পারলে মাদ্রাসা এটা চলত কেমনে তাহলে দন সম্পদ কাছে থাকা जरूरी तब आल्ला से दवा करते दम सम्पद जो एम ना जो जहां नामे जा